আবু হুরাইরা রাদিলাহত আল্লাহনুহতে বর্ণিত তিনি আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামকে বলতে শুনেছেন যে আমরা শেষে আগমনকারী এবং কিয়ামত দিবসে অগ্রবর্তী